হুমায়দ রাহতালাহু হতে বর্ণিত তিনি বলেন সালাতের ইকামত হয়ে যাবার পর কোনো ব্যক্তি কথা বললে তার সম্পর্কে আমি সাবিত বুনানিকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ ত হতে বর্ণিত একটি হাদিস বর্ণনা করলেন তিনি বলেন সালাতের ইকামত দেওয়া হয় এমন সময় এক ব্যক্তি নাবী সাল্লাহ আলিয় সাল্লামের নিকট এল এবং ইকামতের পরও তাকে কথার মধ্যে ব্যস্ত রাখল